السلام عليكم ورحمة الله وبركاته السلام. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد الله رب العالمين جعبتي وبرشن شهر ونبي محمد مصطفى صلى الله عليه وسلم ونقن وني الدرود ونسلام برشده اللهم صلح عليه اللهم بارك عليه ইসলাম বরোদী ভাইরা আজকে আমরা একটি ফেতহিম আসার সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি বিষয়টি হচ্ছে হরজ নামাজ চলাকালীন সুন্নত নামাজ পড়া ঠিক না ঠিক নয় ফরজ নামাজ চলছে ইমাম সাহেব আগে কোনদ পড়বে তারপরে ইমামের সাথে ফরজ নামাজ আদায় করবে এ সম্পর্কে দুটি কথা বলার ইচ্ছা করেছে প্রথমত আমাদের জানা দরকার যে এই বিষয়টি একটি এমন বিষয় যে বিষয়ে তার বাণী এ বিষয়ে মজুদ আছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম না যায় বলেছেন অবৈধ বলেছেন নিষেধ করেছেন তিনি বলেন ইদা উম আতিসাল সলিম দেওয়া হবে তখন ফরজ নামাজ ব্যতীত আর কোনো নামাজ নেই তাহলে এখানেই কোথায় স্পষ্ট যখনই ইকামত দেওয়া হবে ফরজ নামাজের জন্য আর ফরোদ নামাজের জন্য যে ফজরের যদি সুন্নত নামাজ হয় তাহলে সে সুন্নত নামাজ চালু রাখবে বা তিনি কথাও বলছেন না যে ফজরের যদি সুনত হয় তাহলে সুন্নত নামাজ মানুষ পড়বে যদি তিনি বললেন যখনই ফরজ নামাজের ইকামত দেওয়া হবে তখনই তোমরা ফরজ নামাজ পড়বে আর সুনত নামাজ পড়বে না সুন্নত নামাজ ছেড়ে দিবে আমাদেরকে এই বিষয়টি আমরা আরো এক অন্য দলিলের মাধ্যমে জানতে পারি যে দলিলটি মুসলিম শরীফের সেই সালাতুল মুসাফরিনের হাদিস নম্বর ছয়শ সাত এবং বুখারি শরীফ আজান অধ্যায় ছয়শ ত্রিষ্টি ত্রিষ্টি নম্বর হাদিস সেখানে কি বলা হয়েছে বলা হয়েছে ফজরের নামাজের ইকামত দেওয়া হয় এমন সময় নবী সাল সাল্লাম এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখেন নবী সাল্লাম তাকে বললেন তুমি কি এখন একামত দেওয়া হয়েছে এরপরে তুমি যখন নামাজ আদায় করছো তার মানে যেটা ফরজ নামাজ তার সাথে আরো তুমি দুই রেকাত করতে চাচ্ছ এরকম করাটা ঠিক নয় উচিত নয় এটি ছিল দ্বিতীয় দলিল যেটা প্রমাণ করে যে ফরজ ছেড়ে সুন্নত করা সহি নয় তৃতীয় একটি দলিল গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের মনে রাখা দরকার ইমাম আবু হালিফা রহমতুল্লাহ আলহ বিশেষ করে বলেছেন যে যখন তিলওয়াত করা হবে সেটা নামাজেই হোক বা নামাজের বাইরে হোক তখন তোমরা চুপ করে শুনবে চুপ থাকবে এবং ভালো করে শুনবে যদিও আয়াতির ব্যাখ্যায় ওরামায়াম আরো বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যে সেই চুপ থাকাটা কখন হবে নামাজের সময় হবে না নামাজের বাইরে হবে আমরা এই আলোচনা এখানে আসছি না আমরা যে কথা বলতে চাচ্ছি সেটি হলো এই যে তিনি বলেছেন যে যখন ইমামের কিরাত চলবে ওরান তিনি পড়বেন তখন তোমরা চুপ থাকো আর ভালো করে শুনো কারণ আল্লাহ আল্লাহ রহমত বর্ষণ করা হবে এখন যেই ভাই ফজরের সময় সুন্নত নামাজ পড়ে আর ফরজ নামাজে সামিল হয় না জামাত চলছে সামিল না হয়ে সুন্নত নামাজ পড়ছে তাহলে সে অবশ্যই ইমাম সাহেবের ফিরাদ বা কোরআন যেটা পাঠ করা হচ্ছে কারণ ফজরের নামাজ নামাজ এবং জেহরি নামাজ যেখানে সশব্দে নামাজ পড়তে হয় সুরা ফিরাত করতে হয় তাহলে এরকম সময় যে মানুষ খরচ ছেড়ে সুনত পড়ছে সে অবশ্যই কোরআন শরীফের বলা হয়েছে অন্য কিছু দোয়া পড়ে থাকে যেটা উচিত নয় বিষয়টি আমরা এইভাবে বুঝতে পারি এটা মানুষ নিজের বিবেকের অর্থে চিন্তা করলে বুঝতে পারবে এবং ধরা পড়বে প্রত্যেক নামাজি মানুষই হয়তো এটা জানেন বা প্রত্যেক মুসলিম সচেতন ব্যক্তি যিনি অবশ্যই জানেন যে ফরজ নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ নামাজ এর চাইতে গুরুত্বপূর্ণ আর সুন্দর নামাজ নামাজ হচ্ছে তার চাইতে নিম্নে নিম্নের স্তর এখন কোন মানুষ কারো কাছে যদি দুটি জিনিস আসে একটি গুরুত্বপূর্ণ আরেকটি তার চাইতে গুরুত্ব কম রাখে তাহলে এই কোনো সময় সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ কাজটি করবে অগুরুত্বপূর্ণ কাজটি সে করে না তাই নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ নামাজ মানুষকে সেই নামাজটি বেশি করে পড়তে হবে ভালো করে পড়তে হবে গুরুত্বের সাথে পড়তে হবে যদি কেউ এটা না পড়ে শূন্য বা নকল পড়ে তাহলে সে অবশ্যই গুরুত্বের পর খেলাপ করে এবং সেই গুরুত্ব গুরুত্বের সম্মান সে দেয় না আর লাস্ট একটি কথা যেই ভাইয়েরা এটা মনে করেন যে নামাজ যদি এক রাখাতেও পাওয়া যায় তা সত্ত্বেও নামাজ আদায় করতে হবে যা এরকম মনে করেন এবং এই ফতুয়া যেন উপর আমল করেন এই আমলের কারণে কিন্তু একটা আরো অন্য আমল শুরু হয়েছে বা দেখা যায় সেটি হলো এই যে মানুষ মসজিদে সময়ের যদি এই ফটায় হয়েছে তাহলে এমন একটি আমল যেখানে দলিল বিদ্যমান আল্লাহ রসুলের ফায়সলা বিদ্যমান সেই বিদ্যমান ফায়সলা বাদ দিয়ে যখন একটি নিজের মত বা নিজের মাঝহের কোনো মতকে মানুষ প্রচার করেছে বা মেনে চলেছে তখন তার যেখানে তিনি স্পষ্ট বলছেন যে যখন নামাজের জন্য ই কামত দেওয়া হবে তখন খরচ নামাজ ব্যতীত কোন নামাজ নেই এই হাদিসের প্রতি আমল করত আমরা যেন খরচ নামাজ আদায় করি এবং আল্লাহ